কাল চোখের সামনে তার খেয়ানত তাকে দেখিয়ে দেওয়া হবে তুমি খেয়ালত করেছিলে কিসের সুবাদে তুমি কাপড় বেশি নিয়েছিলে আর কাপড় যদি বেঁচেই গিয়েছিল বেঁচে গেছিলো বেঁচে মালিককে ফেরত দাও যদি বলে আমি নবনা না আলাদা কথা কিন্তু তোমার আগে থেকেই নিয়ত আছে যে কাপড় বেড়ে গেছে বয়ের ব্লাউজ বানাবো হ্যাঁ তাহলে সেটা তোমার জন্য হালাল নয় আর তোমার বইয়ের জন্য সেই ব্লাউজ পরা হারাম নয় তোমার বয়ের উচিত সেই ব্লাউজ না পরা। তাই না আর মুসল্লিদের উচিত সেই টুপি কিনে মাথায় নিয়ে নামাজ না পড়া চুরি মাল তাই না তো সেই টুপি মাথায় নেবে কেন ওইরকম দর্জির কাছে টুপি কেনার সময় সাবধান চুরি করা কাপড়ে টুপি বানিয়ে আপনাকে বিক্রি করে নামাজ হবে সাবধান পদে এইসব ক্ষেত্রে আমানতদারি রক্ষা করা অবশ্যই জরুরি অনেক কামার বা কর্মকার আছে যাদের কাছে লোহা দিয়ে কিছু গড়াতে দিয়ে আসলে তারা লোহা চুরি করে তারা লোহা চুরি করে আগেই বলেছিলাম যে কোন শ্রেণীর মানুষকে আমরা ছাড়বো না সবারই যে দোষটা আছে দোষটা বলে দেবো এমন স্বর্ণকারও আছে যে স্বর্ণকারকে অলংকার বানাতে দিলে পরে সেখানে ভেজাল দিয়ে স্বর্ণ বাঁচায়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 এস নিশ্চয়ই অফিসার যে মেন হে ম্যানেজার নিশ্চয় অনুমতি দেবে আর অনুমতি না দিলে যদি বলা হয় কেউ অফিসে কিছু ব্যবহার করতে পাবে না তাহলেই হলো তাহলেবারে এবারে নিজের পকেটে কাগজ রাখুন কলম রাখুন অফিসের কিছু ব্যবহার করতে পারবেন না আদায়কারী নয় কে ছয় করে চুরি এ কথাও একবার বলেছিলাম যে তারা পঞ্চাশকে পাঁচ বানায় আর পাঁচ কেজিকে পাঁচ টাকা বানায় কি করে তারা ভালোই জানে এ টেকনিক তাদের জানা আছে পঞ্চাশকে পাঁচ বানানো আর পাঁচ কেজিকে পাঁচ টাকা বানানো এটা তাদের টেকনিক তারা জানে আর এই রকম টেকনিক করে খাওয়া নিশ্চয়ই হালাল নয় হারাম কুড়িয়ে পাওয়া জিনিস তার মালিক জানা সত্ত্বেও গোপন করে খাওয়া এ ব্যাপারে আমরা একটা বৈঠকেই বলেছিলাম যে কুড়িয়ে পাওয়া মাল পেলে কি করতে হবে কিন্তু এটা হচ্ছে এক প্রকার খেয়ানত যে আপনি মালিক জানা সত্ত্বেও সেই মাল তাকে ফেরত না দিয়ে নিজে ব্যবহার করছেন আপনি আমি তো কুড়ি পেয়েছি কুড়ি তো পেয়েছ কিন্তু মালিক তো জানো কার মালটা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 ওমার তিনি বলেছিলেন আইন আল্লাহ আইন আল্লাহ কেঁদে ফেলেছিলেন এবং তার মালিক দেখছে না কিন্তু ইমানদার গোলাম যেমন ওই দুধ বিক্রি করার সময় মা বলছে পানি মিশিয়ে দাও আর মেয়ে বলছে যে ওমার বা তার ঘোষক দেখে নেবে কিন্তু মা বলছে এখন কি দেখে বসে আসিনি ঘরের ভিতরে কি করছি না করছি মেয়ে বলছে তারা না দেখো আল্লাহ তো দেখছেন এইভাবে যারা আল্লাহ আল্লাহকে ভয় করে তারা করেন সামান্য বিরতির পর আবার কথা আপনাদের সামনে বলবো দর্শক মন্ডলী আপনার সাথে থাকুন কাছে থাকুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদানিসের ওপর আমল করে আল্লাহুল আলামিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান কি কি করলে আল্লাহাক দেখুন প্রিয় দর্শক মন্ডলী যে কথা বলছিলাম আমানতের খেয়ানত বহু মানুষ বহুভাবে করে থাকে এক এক পেশার মানুষ তাদের নিজেদের পেশার মাধ্যমে তারা খেয়ানত করে খায় হারাম খায়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 ভালা ইকার ভালা হোগা বুড়াই ইকার বুড়া হোগা কই দেখে না দেখে খোদা তো দেখতা হোগা কই কোথায় আমান উদ্দারি কোথায় তা কোথায় আল্লাহর ভয় আল্লাহ তাল্লাহ দেখছেন আমাদেরকে সব সবসময় দেখছেন আল্লাহ সেই ভয় কোথায় আপনি ভাগে নিজের বেশি নিলেন জমির মালিক তো বড়ো লোক ওকে কম দিলে হবে আরে কম যা ভাগ ভাগি ভাগের জিনিস তাকে কম দেওয়া যাবে বড়লোক বলে না বড়লোক তার কাছে চেনাও চাইতে লজ্জা লাগবে চুরি করতে সমস্যা নেই বড় লোকের কাছে ভাগে চুক্তি করেছেন সেই ভাগ কড়াই গন্ডাই হিসাব করে দিয়ে দেন আর এখানেও ওজনে কম বেশি করবেন না তাহলে ওই যে ওয়াইলুল্লিল হয়ে যাবে যারা ওজনে কম বেশি দেয় তাদের জন্য দুর্ভোগ মালিকের গাড়ির ভাড়া গোপন করে ভক্ষণ করে হারাম মালিকের ভাড়া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 আসল টাকা মালিককে ফিরিয়ে দেয় বাকি টাকা নিজের পকেটে ঢুকে যায় আমানতে খেয়ানত করা আর এইভাবে খেয়াল করা মোটেই বৈধ নয় বলেছিলাম এক সময়ে যে স্বামী স্ত্রী উভয়ের এক অপরের গোপন অনেক কিছু জানে তার মধ্যে কোথায় কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে স্বামী হয়তো তার ওয়ারেসদেরকে জানায়নি আর স্ত্রী ও কাউকে জানায়নি এখন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 সেই ওয়ারেসদের ভাগ দেওয়া উচিত তেমনি স্ত্রী হরাত করে মারা গেল স্ত্রীর নামে টাকা ছিল সেটা স্বামী ছাড়া কেউ জানে না তাদেরকে সেই ভাগ দিয়ে দেওয়া মা কিছু লোক আছে যারা আল্লাহর মালে না হক তসরুফ করে থাকে তাদের জন্য কেয়ামতে জাহান অপেক্ষা করছে বোখারি শরীফ হাদিস আর এমনিতেই আল্লা তালা বলছেন ওমা কান আলী নবীন কোনো নবীর জন্য সঙ্গত নয় যে সে খেয়াল করবে আর নবীর জন্য সঙ্গত নয় বলে কেউ সঙ্গত নাতের দিনে যা খেয়ানত করেছিল তার সহ উপস্থিত হবে সুম্মা তুয়াফা কুল্লো নিমা কাসাবাত ওহম্লা আর প্রত্যেক আত্মাকে সে যা উপার্জন করেছে সে যা কামাই করেছে কাল পুরো পুরি দিয়ে দেওয়া হবে ভালো তো ভালো মন্দ অতী সময়ালিক স্ত্রীর নামে যদি স্বামী পাসবুক করে স্ত্রী কে টাকা জমা দেয় মানে স্ত্রীর বইয়ে সেই ক্ষেত্রে স্ত্রী মারা গেলে সেই টাকাও কি স্ত্রীর অরেজ দিতে হবে ধরুন স্ত্রীর সন্তান হয়নি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 বাকি টাকা পাবে স্বামীর স্ত্রী আসসালামটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কবরস্থানে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে মাটি দেওয়ার সময় যদি লাইন হয় তো কারোর জন্য যায় নয় যে সে লাইন ভেঙে সামনে গিয়ে মাটি দেবে এটা যায়জ না বুঝতে পারলেন এটা অত বড় না হলেও কমসে কম সামাজিক যে একটা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 শাসন ব্যবস্থা ইসলামী আইন কানুন মেনে চলতে পারি আল্লাহ মামিন ওয়বীন মোহাম্মী ওসসালামুকরক জানে করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন রমজান আরো বেশি পুরস্কার ময় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন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 বাংলা মানবতা সমাধান بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم সম্মানিত ব্রাদার ইসলাম আল্লাহ ফাকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল আলমিন প্রত্যেকের হক যে যেখানে রয়েছে তার হক পৌঁছে দেওয়ার আদেশ করেছেন সলাাত এবং সালাম নাজল হকিয়া নবী মাহমুদুর রাসৌল্লাহ সাল্লাহ আলী সামার প্রতি যিনি এ সমস্ত হক কার কারোর হক রয়েছে একে অপরের অপর যেসব হক রয়েছে অধিকার রয়েছে প্রাপ্য রয়েছে ताप्पष्ट रूपे वर्णना कर दिए अल्लाह सल्ली आली अल्लाह बारिक आली अल्लाह फकरबुल आलमी जकतर क्षेत्र जे विधान दिए हे जकत नीते हैं स्वच्छल व्यक्ति का दीते हैं जरा अभावी एक क्षेत्र महान आल्लाह कुरानिकारीमे जकत कौन क्षेत्रे व्यय करते हैं कौन श्रेणी लोक के दीते महान अल्लाह प्रत्येक हकदारे हक पहुंचे दिए अर्थात हक प्रदान कर आदेश प्रदान कर दिए जे अमक अमक अमक व्यक्तर हक रे प्राप्त रेचरा तुम्हारा दिए दे देव सम्मानित भाईरा हकगुली अपन सामने एक एक संक्षेपे पेश करा चेषा करब मोहन आल्ला इर्शाद करबर आयता नम्बर षाटे इन नम सदाकत फकारा निश्चय सदाकत अर्थात जकत फक दरिद्रेज মহান আল্লাহ তাহলে জাকাতের প্রথম হকদার বলেছেন ফকিরদেরকে ফকিরের বহু বচন হচ্ছে ফকার তাদের নবী করিম সাল্লা প্রসিদ্ধ যে হাদিস মাজিম জ্বাবল রাজি আল্লাহ তালানহকে যখন এমন দেশে প্রেরণ করেছিলেন তখন জাকাতের ক্ষেত্রে তাই বলেছিলেন সে অংশটুকু শুধু বলছি তিনি বলেছিলেন যে দেখো মজ যখন দেখবে যে তারা কালেমা ইহ ইহ আর মোহাম্মদ রসুল্লাহর সাক্ষ্য প্রদান করে দিয়েছে তখন তাদেরকে পাঁচ অক্ নামাজ দিন রাতে যে ফরজ করা হয়েছে তা জানিয়ে দেবে যখন তারা পাঁচ অক্ নামাজ মেনে নেবে আলিম তখন তাদেরকে জানিয়ে দেবে তাদের মাঝে ঘোষণা করে দেবে তাদেরকে জ্ঞান দিয়ে দিবে শিক্ষা দিয়ে দিবে যে আন্না ইফতারা আলিম সাদাকাতান আল্লাহ তাদের ওপর জাকাতকে ফরজ করেছেন আমি এর আগেও বলেছি যে কোরআনে করিমের ভাষায় রসুল্লা সাল্লামের হাদিসের ভাষায় জাকাতকে জাকাতও বলা হয়েছে আর সাদাকাও বলা হয়েছে সাদাকা কখনো আম অর্থে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ ফরজ জাকাতকেও বলা হয় নফল দান খেরতকে বলা হয় আর কখনও কখনও ফরজ জাকাতকে সাদাকা বলে আখ্যায়িত করা হয়েছে যেমন আল্লাহ ফাকর রব নবীকে যখন জাকাত গ্রহণ করতে বলেছেন তখন বলেছেন খুজমিন আলিম সাদাকা اللہ پاک دردر فکیر تر نبی کریم صلی اللہ علیہ وسلم